সম্মানিত দর্শক মন্ডলী আমরা আলোচনা করছিলাম শরীয়ত অনুসরণের পদ্ধতি তার মধ্যে অন্যতম একটি পদ্ধতির বিষয়ে কথা বলছিলাম সেটা হল শরীয়তের নামে যা আমুল করব। সেটা যেন অবশ্যই দলিল ভিত্তিক হয় বিনা দলিলে কোনো কথা কোনো কাজ যেন অনুসরণ না করে যাকে আমরা শরীয়ত মনে করব। বন্ধুরা আমার আল্লাহ রাবুল আলমিন রসদাল আলাই সাল্লাম যেভাবে আমাদেরকে দাওয়াত দিতে এবং দাওয়াত গ্রহণ করতে বলেছেন শরীয়ত গ্রহণ করতে বলেছেন সেভাবে গ্রহণ করতে হবে আজকে দুঃখজনক যে পরিণতি হয়েছে দলিলবিহীন কোন কথার অনুসরণ করার কারণে অথচ এই দুঃখজনক পরিণতি হওয়ার কথা ছিল না এই মর্মান্তিক পরিণতি মুসলিম উম্মার হওয়ার কথা ছিল না যেমন সাহাবা করাম খুব কঠোর ছিলেন তেমনি পরবর্তীতে মহাদ্দিস উলামা কেরাম এবং প্রসিদ্ধ ইমামগণ পরবর্তীদের জন্য অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি ওসিয়ত করে গেছেন যেমন উদাহরণ পেশ করা যায় ইমাম আবু হানি ফরহমাহুল্লাহ তিনি সুন্দর একটি বক্তব্য দিয়ে গেছেন আহাদিন মিন আইনা আবহানি ফার্লাম তিনি বলছেন যে কোনো ব্যক্তির জন্য হালাল নয় আমাদের কোনো কথা গ্রহণ করা যতক্ষণ পর্যন্ত সে না জানবে আমরা এই কথাটি কোথায় থেকে গ্রহণ করেছি অর্থাৎ দলিল বিহীন কোনো কথা তিনি মানতে বলেননি যদিও তিনি কোনো কথা বলে যান তবুও তার কথার পিছনে দলিলটা তালাশ করতে হবে তিনি কোথায় থেকে কথাটি বললেন যতক্ষণ দলিলটা আমি না পাব। ততক্ষণ তার কথাও গ্রহণযোগ্য হবে না কারণ এটা শরীয়ত এই কথাটি পাওয়া যাবে ফতোয়ায় স্বামী ষষ্ঠ নম্বর খণ্ডের দুইশো তিরানব্বই পৃষ্ঠায় আর কথা খুব সুন্দরভাবে পরিচিত আছে আগের যে কথাটি এটা তিনজন তার শ্রেষ্ঠ ছাত্র আবু ইউসুফ এবং ইমাম জুফার এবং আফিয়াতবনি ইয়াজিদ এই তিনজন প্রখ্যাত প্রসিদ্ধ ছাত্রের পক্ষ থেকে এই কথাটি বক্তব্যটি বর্ণিত হয়েছে আরেকটি কথা হারামুন আলাম আল্লাম আরিফ দলিলি আই এফ তিয়াবি আমার কোনো কথা দ্বারা ফতুয়া দেওয়াটা হারাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি দলিল জানে না অর্থাৎ কথাটি আমি কোথায় থেকে গ্রহণ করলাম সে কথা যে জানে না তার প্রতি আমার কথা দ্বারা বক্তব্য পেশ করাটা ফতুয়া পেশ করাটা সিদ্ধান্ত পেশ করাটা হারাম এত বড় শক্ত কথা তিনি বলে গেলেন তাহলে আমাকে কথাটি গুরুত্ব দিতে হবে অথচ অসংখ্য বিষয় রয়েছে মানুষের মধ্যে যেগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে ইমাম আবু হানিফা বলেছেন इमाम आबूहानीफा करते इत्यादि कथा द्वारा मानुष के बला हे अथच तर को भिति नहीं दलिल पावा शुदू इमाम आबुहानीफा रहीमुल्ला नन अतपर इमाम मालिक रहीमुल्ला प्रसिद्ध इमामगण अन्नतम एक विश्व विख्यात एक हदिजीद पंडित मानस शरियत अभिज्ञ व्यक्ति প্রসিদ্ধ কথা ইন্নাম আনা বাসারুন আমি কেবলমাত্র তোমাদের মতো একজন মানুষ উক্তি ও উসিব। আমি সঠিকও সিদ্ধান্ত দিই আমি ভুলও সিদ্ধান্ত দিই আমি যখন কথা বলবো। ফাইন অ ফকাল কিতাবনা যখন আমার কোনো বক্তব্য কোরআন এবং সন্ন্যার সঙ্গে মিলে যাবে তখন তোমরা সেটাকে গ্রহণ করো ফাখুজু मिले फूटे तुम्हरा झेड़े दाओ अवश्य ज्ञानी पंडित व्यक्ति परवर्ती ज्ञान तुलना है ना, ना। एत बड़ एक व्यक्ति हवा सत्वनी बक्तव्य कुरान वामने पेश करो आप भूल करी सठिको करी সুতরাং কোরআন এবং সন্ন্যাস সাথে যদি মিলে যায় আমাদের বক্তব্য সেটাকে গ্রহণ করো আর যদি না মিলে তাহলে সেটাকে তোমরা বর্জন করো মুক্তার লিল খলিল একুশ নম্বর খণ্ডের তিনশো বারো আলোচনা করতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেছেন শুধু এটা নয় তার যেমন স্পষ্ট বক্তব্য অনুরূপভাবে বক্তব্য এসেছে প্রখ্যাত ইমাম এবং মুস্তাহিদ মুজাদ্দিদ ইমাম শাফি রহিমল্লা সম্পর্কে এগুলো সবাই ছিলেন আগের মানুষ তিনি বলছেন ইদা রালামি যখন তুমি আমার কোনো কথা দেখবে ইখালিফুল হাদিসা যে কথাটি হাদিসের বিরোধী ফাজরিবু কালামিয়াল ফজরিবুল কালামি আল হায়তা হাদিস তাহলে আমার কথাকে আমার বক্তব্যকে দেওয়ালে ছুড়ে মারো এবং হাদিসকে গ্রহণ করো কি চমৎকার কথা अर्थात चाचन जे कथा दलिल भित्तिक कुरान सन्ना द्वारा प्रमाणित से ग्रहण करब पक्षान्त जेटा कुरान का पेश करार पर ग्रहणजोग्य है बर्जन करब एवं साफी रहीम पर प्रसिद्ध दस लक्ष हदीसर हाफिज एव आहमेदीन हम रहीमुल्लाह और परिष्कार कथा बोल इकदुलिद ইস্তহাদ আলোচনা করতে গিয়ে এই তথ্যটি তুলে ধরেছেন ভারত গুরু শাহুল বলছেন আমার অন্ধ অনুসরণ করো না অলা মালিকান ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না অলা শাফিয়া ইম শাফির অন্ধ অনুসরণ করোনা ইমাম না ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো হাইসু আহকামু মিনাল কিতাবনা বরং তোমরা সেখান থেকেই গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছেন তারা যেমন কোরআন এবং সন্না থেকে নিয়ে আমুল করেছেন শরীয় গ্রহণ করেছেন ঠিক তোমরাও কোরআন এবং সন্না থেকে গ্রহণ করো বন্ধুরা আমার কথাই পরিষ্কার হয়ে যায় ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম সাফি এব্রাহিম নাকি ইমাম আউজাই এত বড়ো বড়ো পণ্ডিত তাদের বক্তব্য পরিষ্কার যে কোনো কথা দলিল ছাড়া মানা যাবে না কোরআন এবং সুন্না যেটা বলেছে সেটাই গ্রহণ করতে হবে একজন বিদ্যান একটি কথা বলে গেলেন একটি শরীয়ত রচনা করে গেলেন সেটা আমি মেনে নিব তখনই তো শরীয়তের উপরে আঘাত করা হল এই জন্যই আহমদ বিন হাম্বল সুন্দর করে বুঝিয়ে দিলেন তোমরা আমারও তাকলে বিহীন কোন আমল করতে তিনি নিষেধ করলেন বন্ধুরা আমার দর্শক মন্ডলী আহ্বান জানাতে চাই এই মর্মে যে আমরা যে কোনো কথা যখন মানতে চাইব তখনই অবশ্যই দলিলে থাকতে হবে বিনা দলিলে যেন কোনো কথা আমরা গ্রহণ না করি সাহাব একরাম যেভাবে দলিল পেশ করেছেন অনুরূপভাবে ইমামগণ তবে বিদ্যানগণ যেভাবে দলিল পেশ করেছেন আমাদেরকেও দলিলের ভিত্তিতে শরীয়তকে গ্রহণ করতে হবে তাহলে কোনো মতনক্য কোনো সমস্যা থাকবে না এখানে অবশ্যই বিশ্লেষণের একটি বিষয় রয়েছে যে এ সমস্ত ব্যক্তিদের নামেই তৈরি হয়েছে মাঝাব ইমাম আবহানিফার হল্লা জন্ম আশি হিজড়িতে মৃত্যু একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম মালিক রহিমা জন্ম তিরানব্বই হিজড়িতে মৃত্যু একশো উনআশি অনুরূপভাবে ইমাম সাফি রহিমাহুল্লার জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হলো দুইশো চারে ইমাম আহমদ বিন হাম্বল রহিমা জন্ম হলো একশো চৌষট্টিতে মৃত্যু ২৪১ একচল্লিশে ২৪১ একচল্লিশ পর্যন্ত ইমামদের সিলসিলা শেষ হয়ে গেছে কিন্তু এগুলো চালু হল তাদের বক্তব্যর মাধ্যমে অনেক পরে প্রত্যেকটি ইমামের নামে নির্দিষ্ট ফেকা গ্রন্থ রচিত হয়েছে এখানে আলোচনা অবশ্যই দরকার আমাকে অবশ্যই এই বক্তব্যগুলোকে কোরআন এবং সইহাদিসের সামনে পেশ করতে হবে পেশ করার পরে যদি তাদের বক্তব্যগুলো কোরআন সন্ন্যার সঙ্গে মিলে যায় তখনই মেনে নিব যদি না মিলে তাহলে তাদের বক্তব্য অনুযায়ী সেটা আমি ছেড়ে দেব আমার কোনো গতি নেই আমার কোনো পথ নেই না ছেড়ে দেওয়ার যদি মিলে যায় গ্রহণ করলাম না মিললে ছেড়ে দিলাম তাহলে দেখা যাবে যে সবাই কোরআন এবং সহিহাদিসের প্রতি আমরা প্রতিষ্ঠিত হব। কোরআন এবং সহিদকে গ্রহণ করব কোনো মতনোক্য থাকবে না এবং মতনোক্য থাকার প্রশ্নই আসে না দলিল ভিত্তিক গ্রহণ না করার কারণে আজকে সমাজে সমস্যা হচ্ছে মতনৈক্য সৃষ্টি হচ্ছে আরও একটি কথা মনে রাখতে হবে যে মুসলিমদের জন্য একমাত্র পালনীয় বসতে হলো পবিত্র কোরআন এবং হাদিস অন্য কিছুই নয় সুতরাং আহ্বান জানাবো প্রত্যেকের প্রতি কোরআন এবং হাদিস মানতে গিয়ে অবশ্যই দলিল ভিত্তিক মানতে হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বিরতি নিচ্ছি বিরতির পর আবার একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে জর্দার সিগারেট গু এগুলো হারাম খাদ্য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 আসুন রসুল সাল্লাই এর রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসীনের দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুস রিয়াজুসলে কাল সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায়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 Then we have the next call, please. To get convincing and valid answers, dial Korun, Dr. Zakir K. Poroborthy Anushthan, Peace TV, Bangalaya. Salaamu <laughs> Alaikum wa Rahmatullahi wa Barakatuh. I am the most grateful for my God. I দলিল ভিত্তিক কথা হতে হবে শরীর অনুসরণ করতে গিয়ে তাহলে আমাদের কোনো সমস্যা সৃষ্টি হবে না সেটা বোঝা গেল। উদাহরণ পেশ করতে গিয়ে আমি কিছু উদাহরণ আগে পেশ করেছি আবার দু একটি উদাহরণ এখানে পেশ করতেই হচ্ছে যা সমাজে চালু আছে কিন্তু তার কোনো ভিত্তি নেই পাওয়া যায় না যেমন ছোট্ট একটা উদাহরণ বলতে হয় অতিব ছোট উদাহরণ সেটা হল আমি যখন তাসাহুদে বসছি তাসাহুদ যখন পড়ছি সালাতের মধ্যে তখন আমার আঙুলটাকে একবার ছেড়ে দিচ্ছি একবার ইশারা করে রেখে দিচ্ছি একটা আমল খুবই প্রসিদ্ধ বিশেষ করে ভারত উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশে এই আমুলটি খুব প্রসিদ্ধ আপনাদের সবাইকে জানানোর স্বার্থে বলছি যে এই প্রসিদ্ধ আমলটি চালু থাকলেও এর পিছনে কোনো দলিল নেই ভিত্তি নেই বরং রসুল সাল আলী ওসাল্লাম তিনি একবার ইশারা না করে বরং তাশাও যখন শুরু করতেন তখন থেকে নিয়ে শেষ পর্যন্ত তিনি নড়াতেই থাকতেন এটা হলো সোননাথ হয় এইভাবে ধরে অথবা এইভাবে ধরে আমাকে ইশারা করতেই হবে এবং আমার দৃষ্টি থাকবেই আঙ্গুলের প্রতি এটা রসদ সরসব নির্দেশ দান করে গেলেন এবং এটাই হলো সোননাথ কিন্তু যে বিষয়টি চালু আছে সমাজে যার কোনো দলিল খুঁজে পাওয়া যায় না একবার আঙ্গুলটা তুলে সাথে সাথে রেখে দেওয়া ইল্লাল্লাহ বলার সময় যেটা খুব সমধিক পরিচিত কিন্তু এর পিছনে কোনো দলিল নেই বন্ধুরা আমার আমরা মুসলিম জাতিকে আহ্বান করব। যে দলিল খুঁজব দলিল আছে কিনা। না আর একটি প্রসিদ্ধ একটি বিষয় বলতে হয় যে বিষয়টি ফরজ সালাতের পরে যে মুনাজাত করে থাকে যেটা মুনাজাত বলে চালু আছে এর কোনো ভিত্তি কোরআন এবং সন্নাতে নেই অথচ এটা এতই সমধিক কথা হ্যাঁ কি হাত তুলে দোয়া করা যাবে এই মর্মে অনেকগুলো সই হাদিস বর্ণিত হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এইভাবে ফরজ সালাতের পরে ঈদের সালাতের পরে অনরূপভাবে বিবাহ মাজলিসের পরে অনুরূপভাবে জালসা সম্মেলন কোনো বৈঠক শেষ করার পরে বা জানাজার সালাত আদায় করার পরে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে যেভাবে দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে যে মোনাজাত একজন করেন বাকিরা হাত তুলে আমিন আমিন করেন এই পদ্ধতির কোনো ভিত্তি শরীয়তে পাওয়া যায় না ভিত্তি খুঁজতে গিয়ে যখন আমি পাব না তখন সেটাকে বর্জন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহামের হাদিসটি আবারও মনে করে দেই সেই হাদিসটি হলো মান আমিলা আমালান লাইসা আমরুনা কেউ যদি কোনো আমুল করে যে আমুলটি করার জন্য আমরা বলিনি মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেননি ফহরদ ওটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় এই হাদিসটি আমুল করলেই এই হাদিসটি মেনে চললেই ইনশা আমাদের মাঝে কোনো রকমের সমস্যা থাকবে না এখানে একটি বিষয় আলোচনা প্রাধান্য দেওয়া যায় আলোচনা করা যায় আমি যে বিষয়টি আমূল করলাম যার কোনো ভিত্তি নেই তাহলে কি আল্লাহ আমাকে কোনো যা যায়খায়ের দান করবেন না এর উল্টা কিছু দেবেন স্পষ্টভাবে মনে রাখা উচিত যে যেটা শরীয়তে নেই এই জিনিসটি আমূল করলে আমরা পথভষ্ট হব এবং এর বদৌলতে আমরা শাস্তি ভোগ করবো কারণ আল্লাহ রাহ চার নম্বর আপনি বলুন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমুলকারীদের সম্পর্কে খবর দিব না অসংখ্য ক্ষতিগ্রস্ত আমুল রয়েছে আইহুম ফিল হায়াতের দুনিয়া যারা দুনিয়াবি জীবনে তাদের এই কষ্টকে পরিশ্রমকে নষ্ট করছে অহমিয়া অথচ তারা মনে করছে আমি ভালো আমুলই করে যাচ্ছি বন্ধুরা আমার এই আর্টি কি বলে কোনো ব্যক্তি আমুল করছে অথচ ভালো আমুল করছে মনে করছে সে অথচ আল্লাহ রাবুল আলম বলছেন এই আমুল করে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বুঝার দরকার বোঝাটা আবশ্যক आल्लाबुल आलमीन उदाहरण दिलेम क्षेत्र जो व्यक्ति व्याचारिष्ट अवश्य कूद खे जायेज मने मद खोर जे व्यक्ति ओ व्यक्ति मद के कख जायेज मने खायना पप गो अवश्य घृणा कर आयाते कौन आम गो सम्पर्लन जोलग्रो निजे এবং ভালো মনে করে যদি কোন ব্যক্তি ভালো মনে করে আমুল করে তাহলে দেখতে হবে শরীয়তের নামে ভালো বলেই চালু আছে সেইগুলো আমুল করছে আর আল্লাহ রব্বুল আলমিন সেই কথাই এখানে বলছেন আমরা শরীয়তকে গ্রহণ না করে ভালোর নামে যদি অসংখ্য আমল করতেই থাকি করতেই থাকি তাহলে অবশ্যই আমরা এর প্রতিদান খারাপ পাব আর এটাকেই শরীয়তে বলে কি বিদাত আর যখনই কোনো ব্যক্তি এই বেদাতের সঙ্গে জড়িত হয়ে যাবে তখনই তার প্রতি অনেকগুলো হুকুম বর্তাবে আল্লাহ রবীন্দ্র পরে আয়াতে বলছেন আল্লাহ সতর্ক করে দিচ্ছেন যারা ভালোর নামে আমল করছে শরীয়তে নেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ওই সমস্ত লোক যারা আমার আয়াতকে আমার পক্ষ থেকে আসা বিধানকে অস্বীকার করেছে বিধানের সঙ্গে কুফুরি করেছে ফাহাবে তা আমাল তাদের আমুল সমূহ নষ্ট হয়ে গেছে ফালা নকি কিয়ামত তাদের জন্য আমি কোনো মিজান বা মানদণ্ড তার প্রমাণ খাড়া করব না কাল কিয়ামতের মাঠে তাদের কাছে কোনো প্রমাণ থাকবে না অর্থাৎ ভালোর নামে আমুল করলাম ওই আমুলটা শরীয়ত সম্মত নয় শরীয়তের বাহিরে দলিল ভিত্তিক নয় আমুল করার কারণে কারণ অত্যাজ আয়াতি অরসুলি হুজুয়া কারণ আমার পক্ষ থেকে আসা আয়াত বিধান এবং মোহাম্মদ সাল্লাম যে বিধানকে প্রদর্শন করে গেছেন এই বিধানকে সে ঠাট্টা হিসাবে গ্রহণ করেছে এই বিধানের সঙ্গে সে বিদ্রুপ করেছে এই বিধানকে ত্যাগ করেছে করার কারণে আজকে তার শাস্তি হলো জাহান্নাম বন্ধুরা আমার আর দলিল নেই ওই দলিলবিহীন কথা আমি মানতে পারি না যেটা শরীয়ত সম্পূর্ণ সেটাই মানব দলিল সহকারে এখানে কোনো যুক্তি কোনো কৌশল আমি অবলম্বন করবো না যখনই ভুয়া আমুল তার পিছনে কোনো দলিল নাই আমি আমুল করতে যাব तक ही क्यामतर मठे जा रसुलसुलसुल्ला रसुलर दुम स्वागत जानव आगे पची जाब जे व्यक्ति जाएक्ति पानी पान कर पानी पान कर আর যে ব্যক্তি একবার ঠিক ইতিমধ্যে অতপর তাদের মাঝে আমার মাঝে আর চিষ্টি করা হবে আমি বলবো এরা তো আমার উন্মত আর চিষ্টি কেন তোমরা ফেরেস্তারা আর চিষ্টি করবেন রসুলামকে তখন বলবেন ফেরেস্তারা আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে তারা কত নতুন কাজের উদ্ভাবন করেছেন শরীয়তের উদ্ভাবন করেছেন আপনি সেটা জানেন না আল্লাহ বললেন যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছ শরীয়তের নামে অনেক কিছু চালু করেছ তাহলে অবশ্যই আমি শরীয়তের বাহিরে কোনো কিছু আমল করতে পারি না যেটাই আমল করবো অবশ্যই দলিল ভিত্তিক হতে হবে দলিব আমল করতে পারি না আমাদের মধ্যে হাদিস চালু আছে প্রত্যেক ইমামি প্রত্যেক খতিবি প্রত্যেক বক্তাই যে হাদিসটি বলে থাকেন আমি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কিতাব সর্বোত্তম পথ হল রসুল সাল্লাহ সাল্লামের পথ আর সবচেয়ে নিকৃষ্ট জিনিস ভুয়া আমুল বিদাত দলিল সহ আমুল করতে হবে আর বিহীন আমুল যখনই করতে যাব। তখনই আমার প্রতি শাস্তি নেমে আসবে আমার কোন আল্লাহ কবুল করবেন না রাসুলের সাফত আমি পাবো না এবং বড় কথা হলো যে रसुल साफात ना पेले जहार नामे जहां नाम सर गतिरियत मानते विधि बद्ध आल्लर पक्षा पी टीविर पृथिवीर समस्त मानुष के जाना चाहिए आल्लर पक्ष आसा विधान प्रति टीके थे रसुल सल अल्लम मृत्युबरण कर मध्यमे शरियत बंद हो गिनी जहाँ शरियत हिसाब से रेखे गेसें সেটাই প্রদর্শন করে গেছেন সেটাই আমাকে আপনাকে গ্রহণ করে হবে। দলিলের কোনো কিছু করতে যাব না আল্লাহ আলমের কাছে আমরা আকুল প্রার্থনা করব এই মর্মে আল্লাহ আপনি আমাদেরকে শরীয়তের সমস্ত বিষয় দলিল ভিত্তিক জেনে আমুল করা তহফিক দান করুন এবং দলিলবিহীন যা কিছু চালু আছে নির্দিধায় कोचे भावे त्याग कर तफिक दान कर दान करब्बल आलमीन जन दलिलिहन जो आम करप ये गोदे जिन आल्ला क्षमा करें आल्लाह रब्बुल आलमीन जन के कुरान सई हदीस के दलिल सह মেনে চলার তহফিক দান করেন এবং এর প্রতি মৃত্যু পর্যন্ত প্রত্যেককে টিকে থাকার তহফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি পথে তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহিন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 क्यों इ मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए दस टाइप डर आंतरिक बार्ता वृद्धाश्रम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 दया और नम्रता डाना मेले देवे और बोलो हे प्रभु तरह अनुग्रह करो जेमन भाव तैशव लालन करमेर कोई लगे